মানবতা সমাধান <tinyak>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 দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিকভাবে হকুক বা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট অধিকার সমূহ নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর হক রসুলের হক সাহাবেগণের হক পিতামাতার হক আজকে আমরা আলোচনা করব সন্তানের হক পিতামাতার উপর এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলিমদিন শেখ আবদুরা জাকবিন ইউসুফকে যথার্থী আপনার সাথে পরিচালনা রয়েছে আজকে আমি ডক্টর মুসিনউদ্দিন সারা বিশ্ব অনেক কিছু সমস্যাতে ভুগছে কোন সমস্যার তারা সমাধান করতে পারছেন না পারার তো প্রশ্ন ওঠে না কেন তারা সমস্যাগুলোকে যথাযথ জায়গায় চিহ্নিত করতে পারেননি ব্যর্থ হয়েছেন আর সমস্যা চিহ্নিত করতে না পারলে সমাধানেও ব্যর্থ হবেন এটাই স্বাভাবিক পিতা মাতার প্রতি কি কর্তব্য সেটা নির্ধারণ করতে পারেননি কার বাবা কার মা কোথায় কোন আশ্রমে পড়ে আছে কোন বয়সে কোন কাজ করতে হবে সেদিক বিদেক হারিয়ে ফেলেছে এদিকে পিতারাও মাতারা তো অনেক দেশের সন্তানকে কোনোরকম চেন তার পেটের তে বা আবার অনেক সন্তান সন্তান না এই যে একটা পরিস্থিতির ছয় ইয়ালু হ্যাঁ তোমরা যারা ইমাম এনেছ কু আনফুসি কুমন তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো এবং তোমাদের সন্তানাদি পরিবার পরিজনকেও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 তেমন ভাবে এমন শিক্ষা এমন শিষ্টাচার শিখিয়ে দিবেন। যে বিদ্যের ভিত্তিতে যেই শিষ্টাচারের ভিত্তিতে একটা ছেলে একটা মেয়ে যাহান নাম থেকে রক্ষা পাবে আর এই আল্লাহ আল্লাহতালা পিতার হাতেই দিলেন তাহলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন ছেলে একজন মেয়ে এমনিতেই দুনিয়াতে বসবাস করবে থাকবে খাবে বড় হবে বিষয়টি এমন নয় একটা ছেলে একটা মেয়ের ভালো মন্দ হক বাতিল হক না হক এগুলো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 আন্দাজে ফন্দাজের দুনিয়ার কি কি নাম রাখা শুরু হয়ে গেছে কোনোটা হয়তো নাম কোনোটা হয়তো নেই অবহেলা করলেন না দুই চার বছর পরে নাহলে আত্মীয় স্বজন আসুক কবে আসবে আনুষ্ঠানিকতা একটা আকিগা করেন এগুলো আদৌ গুরুত্ব বহন করেন আল্লাপাকের সন্তানটা আপনাকে দিয়েছেন সেই ব্যাপারে আমি এখন শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে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 আল্লাহ আমার গর্বে যে সন্তান রয়েছে আপনার ঘরে আমি তাকে আহ করতে চাই তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি মায়ের কি মেন্টালিটি যে মায়ের যে মানসিকতা যে তার চমৎকার মানসিকতা যে আল্লাহকে খুশি করবার জন্য যে গর্বে যে সন্তান আছে সেই সন্তান আমি আল্লাহর ঘরে আমি আল্লাহর ঘরের কাজ করবি খেদমত করবি সেই জন্য আমি তাকে আমি উৎসর্গ করলাম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 স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে আসবো ইনশাআল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देखू प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सार्लादेउ वियलि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 এবং সন্তান লালন পালন ক্ষেত্রে আমরা যাতে ভুল না করি যে সন্তানের সন্তান আমার অর্জন আমার অর্জন যেন এর সুফল যেন আমি পেতে পারি এই পৃথিবীতে এবং লৌকিক জীবনে সেজন্য রহমতুল আমাদের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে যে সন্তান সে তো মাসুম নিষ্পেন কিন্তু সে যখন বড় হয় বা বাচ্চা মা বাবার কোলে বড় হতে থাকে সে তখন তার সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না সে বাবা মার সিদ্ধান্তকেই অনুসরণ করে এখন বাবা মা যদি তাকে সুন্দর করে ইসলামিক ওয়েতে গড়ে তুলে তার ভিতরে রিলিজিয়াস ভ্যালিউজ মানে ধর্মীয় মূল্যবোধ তার অন্তরে বিকশিত করে তাহলে সে সুন্দর হয়ে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 তাহলে সে বিষয়ে তাকে কি আমাদের মাঠে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন একসময় মালিক একজন একজন ব্যক্তি তার পরিবারের হচ্ছে কর্তা সে তার ছেলে মেয়ের উপরে যেটুকু তার দায় দায়িত্ব সেটুকু সে পূর্ণ পালন করছে কিনা এটা তার জন্য জরুরি এ কারণেই রসুল সাল্লি সাল্লাম প্রত্যেকটা গার্জেন কে আগ্রহী করার জন্য বলছেন যে মানুষ যেটা উত্তম সেটা হচ্ছে আগে করো। এবং মানুষ ওই দানটাতে সবচেয়ে বেশি নেকি পাবে যেই দানটা যে খরচটা সে ব্যক্তি তার পরিবারের উপরে করছে পাশের কোনো ব্যক্তি কোনো অসহায় মানুষ ফকির মিসকিন ওকে দান করলে নাকি পাবে যে তার পরিবারে খরচ করে যে খরচ তার জন্য জরুরি পড়াশোনা থেকে নিয়ে থেকে নিয়ে। এতেও সবচেয়ে বেশি নেকি পাবে আল্লাহ বলছেন তোমারিত দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি যে পিতাও বাড়ির পরিচালক মাতাও বাড়ির পরিচালিকা যেমন আছে রাষ্ট্রীয় কোন দুরবস্থার কারণে রাষ্ট্র পরিচালনার এই ব্যর্থ হওয়ার কারণে জনগণের হওয়া পরা বাসস্থানের নিরাপত্তা না দেওয়ার কারণে যেরকম সরকার দেয় জি জি জি যেহেতু আল্লাহ বাক্য গুলো ওভাবে সিরিয়াল ব্যবহার করেছে তিনি বলছেন যে যিনি নেতা ওহ মসুল রায় যিনি নেতা তার অধীনে যত জনগণ আছে সেই জনগণ ব্যবস্থাপনা আছে তার সব ব্যবস্থাপনার ব্যাপারে কি মাঠে তাকে জিজ্ঞাসিত একজন বাড়ির মালিক তার পরিবারের উপরে পরিষ্কার হয়ে গেছে এমনকি পর বাক্যটা আল্লাহ রসুল বলছেন যে একটা বাড়িতে যদি গোলাম দাস থাকে একটা কাজের দিন মজুর থাকে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 বুঝিয়েছে আল্লাহর কাছে কাজে লাগবে না সন্তানদের কিভাবে খুব কৌশলে ধর্মীয় পথে দূরে সরে নিয়ে যাওয়া হচ্ছে দু একটা উদাহরণ যদি আপনার দেন শিক্ষার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্র থেকে দূরে সরে নিয়ে যাওয়া হচ্ছে যেটা জেনে হোক বা না জেনে হোক পিতামাতাও শুরু করছে পিতা তো প্রথমে তাদের সাথে অনেকেই মিথ্যা কথা বলে সালামের পরিবর্তে তাকে টাটা শিখাচ্ছে আর ওই হতভাগা পিতা তার ক্লাস ফাইভ এর ছেলে বা ক্লাস সেভেন এর সেলের হাতে একটা মোবাইল তুলে দিল তার মানে ছেলেটাকে জবাই করে দিল ওরা শেষ করে দুটি এখানে যেখানে দশটা কথা আছে তার একটা কথা আছে আল্লাহ বললেন কড়া শাসনের মধ্যে কঠোর শাসনের মধ্যে রাখো সার্বিক তার চাল চলন কথাবার্তা পড়াশোনা সবকিছু পিতাকে লক্ষ্য করতে হবে অত্যাচার নয় এবং একটা ছেলে যেন এ ব্যাপারে আগ্রহী আব্দুলের কাছে আসবো খুব সংখ্যক বলতে হবে ছেলে পেলেদেরকে কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া উচিত সংখ্যা একটু ধন্যবাদ তোমার নিজেকে এবং নিজের পরিবারকে আমাদের লক্ষ্যই হবে যেমন শিক্ষা আমরা দেবো যার মাধ্যমে হুকুমগুলো দিয়েছেন সেগুলো তাদেরকে শিখাও এবং সেগুলো করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করো উদ্বুদ্ধ করো যে সংব যেখানে আমাদের দিন বাঁচে ইমান বাঁচে যেখানে ইসলামের শিক্ষা অবজ্ঞা করান ইসলামিক শিক্ষা ভালোভাবে দেওয়া হয় সেটা সরাসরি পূর্ণাঙ্গ মাদ্রাসা হতে পারে মুসলমান যারা আল্লাহকে ভয় করেন নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখছেন ওই বহুত কিছু হয়ে যাবে দ্রুত এই শিখবে সেই শিখবে নানান কিছু হবে ন আপনি আপনাকে বাঁচাতে পারবেন না এছাড়া একটা শিষ্টাচারের মধ্যে ফিরে আসতে হবে আমি মানা করে দিলেন বলেন সবাইকে দাও আর না যাকে দিয়েছে তার থেকে ফিরে নাও অনেক পিতামাতা এইভাবে করে দেখা যায় যে সৃষ্টি করে কাউকে লিখে দিলো কাউকে দিয়ে দিল একটা শত্রুতার সৃষ্টি হয় একটা গোলমালের জি ভারসাম্য রক্ষা করার ব্যাপারে পড়াশোনার বিষয়টি যেটা আছে গার্জেন তার ছেলে মেয়েকে একটা গতি অনুযায়ী পড়াশোনা করাচ্ছেন এটা ভিন্ন তবে কোনো আর্থিক ব্যাপারে যেটা এককালীন দিয়ে দেওয়া বা অর্থ সম্পদের ব্যাপারে অবশ্যই পিতাকে এখানে তার ইনসাফের দৃষ্টি জরুরি ভাবে রাখতে হবে কেননা নমনন জনুন আসলের কাছে এসে বললেন যে এ আমার একটা ছেলে তার জন্য আমি একটা গোলাম দিতে চাচ্ছি এবং আমার স্ত্রী বলেছে আপনাকে গোলামের উপরে সাক্ষী থাকার জন্য তখন আল্লাহ রসুল বললেন যে তোমার কি আর ছেলে মেয়ে আছে তো ব্যক্তি বলল যে হ্যাঁ আমার আরো ছেলে মেয়ে আছে তুমি কি তাদেরকে দিয়েছো। তো ব্যক্তি বললো না আমি তাদের কিছু দিই আর বাকি ছেলে মেয়েকে আছে আর না হলে নিতে পারবে কিনা অবশ্যই কারণের স্ত্রী অবশ্যই তুমি তোমার জন্য এটা জায়েজ আছে তুমি নেবে আল্লাহ আমি তাদের সাথে আমরা তাদের সন্তানদেরকে কি করে দেব সংযুক্ত কমতে হবে না আবার সন্তানরা পিতার সাথে জান্নাতে গেলে. এই জন্য সন্তান আরো মর্যাদা বেড়ে গেল আমার হিমুম এমন প্রত্যেকে যে আমল করেছে সে আমলের সাথে তার দায়বদ্ধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সন্তানের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পিতা পৃথিবীতেই দায়িত্ব রয়ে গেছে কাজে সারা বিশ্বের পিতা আদৌ খাটো করে দেখবেন না সন্তানকে সঠিকভাবে চাকরি নিলে অনেক ঘুষ খাওয়া যায় অনেক জায়গায় চাকরি নিলে না ওই সকল জায়গায় গিয়েও সৎ থাকতে বলতে হবে তুমি পুলিশের চাকরি নিচ্ছ ঘুষ খাবানা কাস্টমে চাকরি নিচ্ছ এক পয়সা মেরে খাবানা আমরা সৎভাবে জীবনযাপন করব। মিথ্যা কথা সন্তানদেরকে বলাবেন না কোনো অবস্থাতেও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত করে দিবেন না যাতে সন্তানাদি নষ্ট হয়ে যায় গাঁজা চরস্করদের মস্তানের দলে ভিড়িয়ে দিবেন না আত্মরক্ষা সহজ হবে ন আপনি একটা সুন্দর ন্যাশন গড়ে তুলবেন সুন্দর কম গড়ে তুলবেন আপনার সন্তানাদিকে সুশিক্ষা দিয়ে দুনিয়াও যেন মঙ্গলজনক হয় আখাতো যেন মঙ্গলজনক হয় এই সকল দিক খেয়াল রেখে আমরা দায়িত্বশীলতার সাথে আমরা এতটুকু বলেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ পর্যায় নিয়ে যাচ্ছি আসসালাম صَٰلِحَٰتِ وَأَقَامُوا الصَّلَٰةَ وَآتَوُا الزَّكَٰةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يحزنون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 পৃথিবীর বড়ো বড়। আলেমগনের নিকট থেকে ফত এসেছে যা বলে যেহামে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি বান্ন এল ওয়াই ডি তিন শূন্য শূন্য আট তিন বিআইসি কোড আই বিশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন